মানবতার সমাধান বাংলার সারা বিশ্বের সম্মানিত সুদী ও দর্শক আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস আন্তরিকভাবে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমরা আজকে যে দর্শটি গ্রহণ করব সেটি হচ্ছে একজন মুসলিমের জীবনের মূল্য কতখানি এ প্রসঙ্গে সাহাবি আব্দুল্লাহ ইবন আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রসোল رسول الله তার সহি গ্রন্থে সংকলন করেছেন এই হাদিসটির ব্যাখ্যায় আমরা প্রথম পর্বে যে আলোচনা করেছিলাম সেটি ছিল একজন মুসলিমের জীবনের মূল্য কতখানি সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা সেখানে এসেছিলাম যে তিনটি কারণ ব্যতীত কোনো মুসলিমকে হত্যা করা যাবে না তার মধ্যে প্রথম কারণ প্রসঙ্গে আমরা বুড়ো বেবি আলোচনা আমরা গত পর্বে সমাপ্ত করেছিলাম আজকের এই পর্বে আমরা নিয়ে যাব যে যেজন মুসলিমকে কখনই হত্যা করা যাবে যেহেতু রসুল সাল্লিসাল্লাম বলে দিয়েছেন এক মুসলিম আরেক মুসলিমের ইজত ল করতে পারবে না তাকে খুন করতে পারবে না এবং তার মাল আত্মসাত করতে পারবে না এসবগুলি তার জন্য হারাম কেন মুসলিম মুসলিমের ভাই ভাইয়ের ক্ষতি সে করতে পারে না লাই জুলিম অপর বর্ণ আসে সে নিজে জুলুম করবে না এমন কি কোনো জালেমের হাতেও তাকে সপোর্দও করবে না নিজে জুলুম করবে না কিন্তু তার ভাই অন্যের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হোক নিপীড়িত হোক সেটা যেমন কামনা করবে না এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেখানে মুসলিমের জীবনের কত মর্যাদা দেওয়া হয়েছে তবে হ্যাঁ কখনো যদি ওই মুসলিম ইসলামী বিধানে তিনি যখন কখনো কোন ভ্রান্তি করে ফেলেন কোনো ভুল করে ফেলেন এবং দণ্ডনীয় অপরাধ করে ফেলেন ফৌজদারি আইনে তিনি অপরাধী হিসাবে আখ্যায়িত হয়ে যান তখন তার উপরে শরীয়তের বিধান অনুযায়ী শাস্তি প্রযোজ্য হবে এ প্রসঙ্গে আমরা আলোচনা করছি আন্নফ হত্যার বদলে হত্যা জীবনের বদলে জীবন এটা ইসলামের অন্যতম একটি দিক হত্যা ইসলামে মহাপাপ আল্লাহ আল্লাহরবুল আয়ালমিন এবং তার প্রিয়নবী মোহাম্মদ সালাহাম যত বড় বড় গর্হিত গুণাহ রয়েছে যেগুলিকে আমরা কবিরা গুণা বলে জানি তন্মধ্যে উল্লেখযোগ্য কাবিরা গোনা হিসাবে উল্লেখ করেছেন যে হত্যা করা হত্যাকে ইসলাম সর্বৌতভাবে হারাম করেছে এবং এটিকে পূর্ববর্তী জাতি বা ইসরাইল তাদের ধ্বংসের অন্যতম কারণ হিসাবে কোরআনুল করিম চিহ্নিত করেছে আজকের সমাজে আমরা যে খুন খারাপিগুলি দেখছি কি মুসলিম কি অমুসলিম পার্টিব স্বার্থের জন্য আমরা একজন মানুষকে সামান্য পয়সার বিনিময়ে খুন করে ফেলছি এই যে অন্যায়টি সমাজের ভিতরে চলছে যার কারণে সমাজটা অশান্তির দাবানলে হয়েছে। সমাজে সম্প্রীতি নেই শান্তি নেই নেই নেই সম্পৃতি ভালোবাসা নেই মহাবৎ নেই বরং আজকে মা তার সন্তানকে স্কুলে পাঠিয়ে সে সারাদিন প্রহর গুনতে থাকে সন্তানটা কি নিরাপত্তার সাথে ঘুরে ফিরে আসবে নাকি কোনো পেশাদার খুনির হাতে অথবা কোন কিডন্যাপকারের হাতে ধরা পড়ে তার জীবন সব শেষ হয়ে যাবে এই যে এটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয় এটাই হলো জীবনে ফাসাদ সৃষ্টি করা কাজে যে ব্যক্তি একটি খুন করে সে পুরা সমাজটাকেই ত্রস্ত ব্যস্ত করে দেয় পক্ষান্তরে ওমান আহিয়া হা কেউ যদি একটা জীবনকে বাঁচিয়ে দেয় একটা জীবনকে রক্ষা করে রক্ষার্থে এগিয়ে আসে সেজন্য সমাজের সকল মানুষকে বাঁচাল অর্থাৎ সমাজ থেকে বিশৃঙ্খলা বিদূরিত হলো সমাজ থেকে অপসংস্কৃতি বিদূরিত হলো। সমাজ থেকে অশান্তি দূরীভূত হলো সমাজের মানুষ শান্তি ও নিষ্ঠার সাথে জীবনযাপন করতে থাকলো শুধুও দর্শকবৃন্দ খুন করা গর্হিত কাজ এবং ধ্বংসাত্মক অপরাধের অন্যতম একটি কিন্তু যারা আইবাদ রহমান যারা আল্লাহ সুহানি যারা আল্লাহ আল্লাহর যারা বান্দা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে স্বয়ং আল্লাহ সুহান উল্লেখ করছেন হাক আমার বান্দা যারা এরা কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না হত্যা গর্হিত কাজ অন্যায়ভাবে কাউকে হত্যা করা খুন করা এটা শরীয় কোনো অবস্থাতেই গ্রহণ করে না এমন কি আজকে বিশ্বে মানবাধিকারের যে স্লোগান উঠেছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে বহু আগে পৃথিবীর জন্য রহমতস্বরূপ আবির্ভূত বিশ্বনবী উপহার হিসাবে সেই শরীয়তের মধ্যে মানুষের জীবনের নিশ্চয়তা বাস্তব জীবনে তিনি তা প্রমাণ করে দেখিয়ে গেছেন এমনকি এটা অপরকে হত্যা করা কত বড় গরহিত কাজ বলে আখ্যায়িত করেছেন যে রসুল সাল্লো আর বলছেন ওয়াকিথ্যা একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করবে যে জীবনকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন যে জীবনকে আল্লাহর আলমিন সযত্নে লালনের প্রতি গুরুত্বারোপ করেছেন আমরা যদি সেই গুরুত্ব থেকে এবং সে দায়িত্ব কর্তব্য থেকে বিচ্ছুত হয়ে যাই এবং আমরা খুনের মতো মহাপাতকে জড়িয়ে যাই তাহলে আমরা মানুষ হিসাবে জগতে বসবাস করা আমাদের জন্য দূর হয়ে যাবে যেমন জাহেলি যুগে খুনটি এমন একটা পেশা ছিল যার কারণে আল্লাহ রবাহ আলমিন জাহিলি জামানার চিত্র উল্লেখ করতে গিয়ে কোরআ বলেছেন ও খুম নার। তোমরা জাহান নামের গঠের কিনারা গিয়ে পৌঁছে গিয়েছিল কেন আল্লাহ রবীন্দ্র সোরা আল করাইশের ভিতরে আরবদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওহ আরবরা তোমরা কেন সেই রবের আবাদত করবে না যে রব তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় অন্নের ব্যবস্থা করেছেন এবং ও আমি তোমাদেরকে ভীতিকর অবস্থায় নিরাপত্তা তোমাদের জন্য নিশ্চিত করেছেন ইসলাম যে নিরাপত্তা দিয়েছে যেটা অন্য কোন ধর্মে এভাবে পাওয়া যাবে না হত্যা করা শুধু ও দর্শকবৃন্দ স্বেচ্ছায় ভুল করে নয় তার পার্থিব স্বার্থের জন্য সে অপর নফসকে হত্যা করলো অপরকে হত্যা করলো খুন খারাপের মতো পাথকে জড়িয়ে পড়ল আল্লাহ বলেন ফেজাউজাহান্নাম তার বদলা তার পারিতোষিক তার প্রতিদান হবে জাহান্ন জাহান্ন স্মরণ করি এবং সময় এলো আমাদের জন্য ছোট্ট একটি বিরতির আমরা এখন বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবীর অমীয় জন্য আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকুন The students of Islamic International School welcome all of you Assalamu alaikum warahmatullahi wabarakatuh so blessed to be with them. I don't know about you, I know about me. I'm proud because I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate which little wonders at their best. Bishwai Shishura, karl shon dha chattaye haa puno shom prachar shokal agar otaaye bangladeeshe, <laughs> peace tibi o da shokpnindu. por fir eilam amadir priyo anushthan priyo nabi Muhammad sallallahu alaihi wa sallamir bhanishomu hoate কিছু সঞ্চয় করার জন্য আমরা কিন্তু আগেই উল্লেখ করেছি যে ইমাম নী সংকলিত এই চল্লিশ হাদিসের গ্রন্থটি একটি মূলনীতি সংক্রান্ত হাদিস যার মাধ্যমে অনেক নীতিমালা অনেক ও সূল স্থির হয়েছে এবং অনেকেই হয়তো ধারণা করতে পারেন যে কোরআন এবং সন্ন্যাস বুঝার জন্য আমাদেরকে অন্যের কাছে ধারস্থ হতে হবে তা নয় স্বয়ং আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম আমাদেরকে যে নীতিমালাগুলি দিয়েছেন সেই নীতিমালার মাধ্যমেই আমরা আমাদের বৈষয়িক জীবনের সমাধান এবং পারলৌকিক জীবনের সমাধানের প্রতিটি দিক বিভাগের সমাধান আমরা সেখানে নিশ্চিত করে পাবো শুধুও দর্শক বৃন্দ এই যে হত্যা গর্হিত কাজ যে লোকটি সমাজে অন্য ভাইকে হত্যা করে সে কত বড় অপরাধী যা আমরা আমাদের প্রথম পর্বে আলোচনায় উল্লেখ করেছি এবার যেটা বলতে চাচ্ছি যে একটু সকলের জ্ঞাত সেটা হচ্ছে যে এই খনি এই অপরাধী সে তিন দিক থেকে অপরাধ করেছে প্রথম দিক সে আল্লাহর কাছে অপরাধী কেন আল্লাহ সু হ্যানুভা আয়লা তাকে নিষেধ করেছেন ওলা ত্যাগুলু তোমরা হত্যা করো না এবং এটা মসজিদের চরিত্র বলে আল্লাহ আখ্যায়িত করে তার থেকে সাবধান হতে বলেছেন এবং আবাদুর রহমান তাদের বৈশিষ্ট্য বলছেন না। তারা কিন্তু অন্যায় কাউকে হত্যা করবে না যাকে রসুল সাল্লাহ কুফুরি হিসাবে আখ্যায়িত করেছেন আপনি কোরআনের নির্দেশকে লঙ্ঘন করলেন খনের মত মহাপাতকে জড়িয়ে পড়লেন আপনি কোরআনকে লঙ্ঘন করলেন আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলেন আপনি পিয়নবী মুহাম্মদ রসুল্লাহ সালিমের নির্দেশকে অবজ্ঞা করলেন এখানে আপনি আল্লাহর কাছে অপরাধী এটা এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ যাকে আপনি হত্যা করলেন তার যে বেঁচে থাকার অধিকার ছিল সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন তার জীবনে অনেক দায় দায়িত্ব ছিল কর্তব্য ছিল হয়তো সেগুলি পালন করতো আপনাকে সেই সুযোগটাকে তাকে বঞ্চিত করলেন তাকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করলেন তাকে খুন করে দিলেন জগত থেকে তাকে শেষ করে দিলেন আপনি তার কাছে অপরাধ অনুরূপভাবে হয়তোবা এই যে আপনি হত্যা করেছেন তার উপরে তার উত্তরাধিকারী যারা তার সন্তান সন্ততি যারা তারা কিন্তু তার উপরে নির্ভরশীল ছিল আল্লাহ তিনি গেল তার উত্তর আধিকারী তার সন্তানরা কোথায় যাবে তাই আপনি অপরাধী আল্লাহর কাছে এক নম্বরে দুই নম্বরে নিহত ব্যক্তির অধিকার আপনি খর্ব করেছেন তাকে হত্যা করেছেন সেখানে আপনি অপরাধী আর আরেকটা অপরাধী তার কাছে এবার প্রশ্ন হলো এই অপরাধ থেকে মুক্তির উপায় কি এই অপরাধ থেকে মুক্তির উপায় হচ্ছে প্রথম যেটা আল্লাহ সুভ্যানা হতা কাছে আপনি অপরাধ করেছেন এর জন্য কিন্তু পথ হলো স্পষ্ট করে আলমিন যে এই সমস্ত গর্ভিত কাজ করার পরেও যারা তৌবা করে ফিরে আসে যারা তৌবা করবে ইমান আনবে এবং আমল করবে তাদের সম্বন্ধে আল্লাহ রব্হ আলমিন বলেছেন যে তাদের গোনাহকে তিনি ক্ষমা করে দেবেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন ওই পাপের বদলে তিনি তাদেরকে নেখি দ্বারা পারিতোষিক দান করবেন তোহা করতে হবে আল্লাহর কাছে আপনি আল্লাহর হকুমকে লঙ্ঘন করেছেন আর যেটা আপনি নিহত ব্যক্তির দুই নম্বরে যে অধিকার সে অধিকার যে আপনি খর্ব করেছেন এর বিচারটি হেয়ামতের মাঠে আল্লাহ রবুল্লাহ আলমিন কীভাবে করবেন সেটা আল্লাহ রবুল্লাহ আলমিনী ভালো জানেন সবচেয়ে বড়ো একটি দিক হচ্ছে আপনি ওয়ারিসদের কাছে যে অপরাধী সে অপরাধটির ক্ষমা কি আপনি পালিয়ে থাকবেন সে সুযোগ তো আপনার নেই আপনার ভিতরে যদি মানবতা থাকে পশুত্ব স্বভাবের উপরে যদি আপনি বিজয়ী করতে পারেন নৈতিক গুণে গুণান্বিত হতে পারেন তাহলে আপনি অনুসূচিত হবেন আপনি আপনার ভুলকে স্বীকার করবেন এবং সাথে সাথে আপনার দায়িত্ব হবে ওয়ারিসদের কাছে আপনার চলে যাওয়া যে বাবা আমি ভুল করে ফেলেছি আমি খুনি আমি অপরাধ করেছি কিন্তু বিচার কি তোমরা আমাকে খুনের বদলে খুন করো এটাই তো আল্লাহর পয়তাল্লিশ এর একশো উনআশি নম্বর আয়তে বলছেন জ্ঞানীগণ চিন্তাশীল মানুষ তোমাদের জন্য এই হত্যার বদলে হত্যা যে একটি এর ভিতরে কিন্তু তোমাদের তোমাদের জন্য জন্য নতুন জীবন রয়েছে রয়েছে। শিক্ষা আমরা আগে একবার উল্লেখ করেছিলাম জনৈহ একজন মুসলিম শাসককে অমুসলিমরা জিজ্ঞাসা করেছিল যে আপনারা তো খুনের বদলে খুন করে ফেলেন মানবাধিকার লঙ্ঘন করেন এটা কেমন অপরাধ তিনি তার জবাবে বলেছিলেন যেমন করে বলেছিলেন সোরা যে একজন সফহান ইসলামের বিধান কতই না চমৎকার আপনি চলে যাবেন অপরাধ করেছেন অনুসূচিত হবেন চলে যাবেন আপনি ও কাছে তাদের কাছে গিয়ে আপনি বলবেন আমি অন্যায় করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি এই অন্যায় স্বীকার করার পর এখন দায়িত্ব হয়ে যাবে ওয়ারেসদের আল্লাহ রব্বুর আলামিন কোরআনুল কেরিমে ওয়ারেসদের এই অধিকার দিয়েছেন তারা বিচারটা নেবেন কিভাবে তারা নেবেন তারা বিচারটা কীভাবে নেবেন বিচারটা নেওয়ার উপায়টা আমাদের আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে বিচার নেওয়ার উপায় তারা চাইলে সেখানে আপনাকে ক্ষমা করে দিতে পারে আর যদি আপনি ক্ষমা পেয়ে তাদের কাছ থেকে তাহলে সেটি হবে আপনার জন্য বেঁচে থাকার অধিকার নতুবা তারা আপনার কাছ থেকে খনের বদলে খুন কামনা করতে পারে যে আপনি খুন করেছেন তার বদলে আপনার খুন আপনার জীবন নতুবা তারা এটাও করতে পারে যে তারা মুক্তিপণ নিয়ে আপনাকে মুক্ত করে দিতে পারে কিন্তু এই বিষয়গুলি অত্যন্ত জটিল অত্যন্ত কঠিন একজন খুনি তাকে অবশ্যই বুঝতে হবে যে সে কত বড় অপরাধী এই অনুমান বা এই অনুসূচনা যদি একজন ঘড়ির ভিতরে না আসে পরিবর্তন সমাজের ভিতরে পরিলক্ষিত হবে না আজকে যত্র তত্রাবি আমাদের সমাজ জীবনটাকে এমনভাবে গ্রাস করেছে যেন অকটোপাশের মতো বন্দী হয়ে আমরা পড়েছি আমাদের জীবনযাত্রা ঘর থেকে বের হলে ঘরে ফিরে আসার নিশ্চয়তা আমাদের থাকে না সবার ভিতরে এটা ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজমন এটা একটি কারণ যে ওই ইসলাম যে আপনার ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে আপনার যে হরমত মর্যাদাকে অগ্রাধিকার দিয়েছে সেই অগ্রাধিকারের নীতিমালা গিয়ে আপনি আপনার নৈতিক মূল্যবোধকে হারিয়ে ফেললেন এবং পশুত্বের স্বভাবকে আপনি অগ্রাধিকার দিলেন ফলে দেখা গেল সমাজে খুন খারাপি এগুলি সব বেড়ে গেল শুধুও দর্শক বৃন্দ এই অপরাধ থেকে ফিরে আসার উপায় হলো আমাদেরকে ইসলামের মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মানুষ হিসাবে মানুষের মর্যাদা কতখানি সেই অনুভূতি আমাদের ভিতরে সঞ্চারিত করা এই অনুভূতি জাগ্রত করা এবং সমাজে মানুষের যে অধিকার রয়েছে আপনার যেরকম অধিকার রয়েছে আপনার আরেক ভাইয়ের তেমন অধিকার রয়েছে আপনার যেমন কোথাও দেখা লাগলে কষ্ট পান আপনার ওই ভাইটাও তো কষ্ট পায় আজকে যদি আপনাকে কেউ খুন করে আপনার সন্তানটা কেমন অবস্থা হবে আজকে আপনি যদি একবার চিন্তা করেন তাহলে আপনার বিতরিত পরিবর্তন আসতে খুবই সহজ হয়ে যাবে এজন্য প্রিয়নবিহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লাম আমাদেরকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে একজন মুসলিমের ও সম্মান একজন মুসলিমের কাছে কতখানি হওয়া উচিত আজকে মুসলিম প্রার্থিত্ব আমাদের কাছ থেকে অবলুপ্তির পথে বিদায়ের পথে ফলশ্রুতিতে আমরা পার্থিব জীবনের সংগ্রাম ভালো করে নিচ্ছি আল্লাহর লাভলসের জন্য দুনিয়ার সামান্য স্বার্থের জন্য খনের মতো জঘন্যতম অপরাধ সে করে ফেলে এটা যেন সে কচু কাটছে সে যেন শেওলা কাটছে সে কচুরি পানাকে কর্তন করছে মানুষের মূল্যবোধ তার কাছে নাই কোথায় মানবতা কোথায় মনুষ্যত্ব আজকে আমাদের বিষয়ে এটি হয়েছে কারণ যে আমরা নৈতিক মূল্যবোধ থেকে দূরে সরে গেছি এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যেখানে রসুল সাল আলিয়া সাল্লাম বলছেন যে একজন মুসলিম কালিমা পাঠ করে ফেলবে তাও হিদালতের স্বীকৃতি দেবে তাকে আর হত্যা করে যাবে না তার সম্মান রক্ষা করা তার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা যারা এ ভুল ভ্রান্তির মধ্যে এখনো নিমজ্জিত আছি তাদেরকে ইসলামের এই মৌলিক বৈশিষ্ট্য কি আখ্যায়িত করতে থাকেন। তারা কি ইসলামের চেয়ে বেকল্প কোনো পদ্ধতি জাতির সামনে উপস্থাপন করতে পারছেন যার মাধ্যমে খুন খারাপই বন্ধ হবে বরং তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন এই জঞ্জা বিক্ষুব্ধ মানব সমাজকে নৈতিকতার প্রেমে নিয়ে এসে একটি সুশীল সমাজে পরিণত করতে গেলে খনের বদলে খুন যখন এ খনের বদলে খুন হয় এবং ইসলাম সেখানে মানুষের সামনে সে ঘটনাটি সংগঠিত করার নির্দেশ দিয়েছে তখন মানুষ চেতন করে না তুলে আল্লাহ তো তার পরিবর্তন করে দেবেন না আল্লাহ বলছেন একজন মানুষ নিজের পরিবর্তন নিজে আনবে না আগ্রহান্বিত করেছি কুপথ থেকে তাকে তার ক্ষতিকর দিক অপকারের দিক তাকে বিশ্লেষণ করে দিয়েছি এখন এখতিয়ার আপনার হাতে আপনি কোন পথ গ্রহণ করবেন কাজী ইসলাম যে এই আশ্বাসের মাধ্যমে এই বিধানটা দিয়েছে আল্লাহ যেমন বলছেন তুমি আমাকে খুনের মতো মহাপাতকে জড়িও না দয়াময় আল্লাহ তুমি আমার সন্তান সন্ততিদেরকে এই যে জগতে আমি দেখলাম খুনের খুন আল্লাহ তুমি আমাকে এই পাপের দিকে আমাকে বাঁচাও আমার পরিবারকে বাঁচাও সচেতন করো সেখান থেকে মানুষ করে এবং গ্রহণ করে। মধ্য দিয়ে খুনিরা যারা এই ধরনের খনি এবং খুন করার মানসিকতা নিয়ে তারা সব সময় রাগান্বিত হয়ে থাকে এবং সব সময় অপরের ক্ষতি সাধনের মানসিকতা নিয়ে থাকে আলমীর তাদেরকে এক ব্রত হাসিল করতে বলেছেন তারা যদি এই শরীয়তির মৌলিক দিকগুলি দেখে এবং বিশ্লেষণ করে তাহলে তাদের জীবনে পরিবর্তন আসাটাই স্বাভাবিক এবং সংশোধন হওয়াটাই স্বাভাবিক ইসলাম মানুষের কল্যাণ কামনা করেছে এবং ভুল করে গেলে ভুল থেকে ফিরে আসার পথ বলেছে সেটা অবশ্যই আমাদেরকে বিচার করতে হবে উদ্বুদ্ধ করি তারা যেন তাদের নৈতিক কখনো না গঠে বরং এই হাদিসের শিক্ষার আলোকে জীবন গঠন করে আমরা যেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি আল্লাহ সুবাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته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 जी फाइव टू एलो आई डी थ्री जिरो नाइन सिक्स थ्री फोर जीरो नम्बर জিরো ডাবল ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা পিস টিভি মানবতার সমাধান